السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لاه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم ألا من ظلم معاهدا أم انتقصه أو كلفه فوق طاقته فألا حجيجه يوم وا قال عليه الصلاه والسلام مسائل المؤمنين في توادهم وتراحمهم كما جسد واحد ان اشتكى عضوا تداعى له سائر الجسد بالسهر وهم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا بالآيات والذكر الحكيم اللهم سل على محمد وعلى آل محمد كما سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোখারম হাজার তো সম্মানিত আমার মুরব্বী সাহবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলমান আমাদের যাদেরকে আসবার এবং বসবাদ তো রাম এবং বুজুরগান দিনের এবং তাদের মুখ বাণীগুলো সুযোগ করে দিয়েছেন রবের মেহরবাণী মেহরবাণী তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন তিনি ইসলাম গ্রহণ করবার তৌফিক দিয়েছেন আমাদেরকে তবে ইসলাম শুধুমাত্র মুখে দাবি করবার বিষয় নয় ইসলাম হলো একটা পরিচয় কিছু বৈশিষ্ট্য এবং কিছু গুণাবলী অর্জন করবার নাম হলো ইসলাম আল্লাপাকালমিন তার প্রেরিত এবং তার মনোনীত দিন ইসলামকে এমন সকল সৌন্দর্যের দ্বারা সৌন্দর্য মন্ডিত করেছেন যে পৃথিবীতে ইসলামের আর কোনো তুলনাই হয় না ইসলামের তুলনা ইসলাম নিজেই নেই এছাড়া ইসলামের মতো আর কোন মতবাদ নেই ইসলামের মতো এত সুন্দর আদর্শ আদর্শতে নেই ইসলামের মতো এমন কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে নেই ইসলামের মতো এমন সুন্দর কোনো ধর্ম পৃথিবীতে নেই ইসলামের সৌন্দর্যের কথা যদি বলতে যাই তাহলে আমাদের পক্ষে বলে শেষ করা সম্ভব হবে না আমরা আমাদের যে জানা বিষয়গুলো সেগুলো বলতে থাকব। কোরআন এবং সুন্না থেকে আরো বিষয় জানবার চেষ্টা করব বলতে থাকব, জানতে থাকব, এক সময় আমাদের বলা শেষ হয়ে যাবে আমাদের জানবার ইচ্ছা এবং আমাদের জানবার আগ্রহ বা আমাদের জানবার সামর্থ্য শেষ হয়ে আসবে কিন্তু ইসলামের সৌন্দর্য শেষ হবে না আল্লাহা কাবুর আলমিন তার মনোনীত দিন ইসলামকে এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছে ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য হল আল্লাপ আলমিন ইসলামকে ভারসাম্যপূর্ণ এক জীবন ব্যবস্থা করেছে ইসলামের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে ইমানদার মুমিন মুসলিমরা তারা খুব নম্র হয় তারা খুব কোমল হয় ইসলাম তাদেরকে নম্রতার আচরণ শিক্ষা দিয়েছে কোমলতার আচরণ তাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম বলেছে মানুষগুলোকে বলেছে তোমরা লোহার চেয়েও শক্ত হও পাহাড়ের চেয়েও দীর্ঘ এবং মজবুত রুখে দাও এটা ইসলামের একটা অনন্য সৌন্দর্যের ব্যাপার এটা ইসলামের কে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করেছে আল্লাহর কোরআনের মধ্যে ইসলামের বৈশিষ্ট্যগুলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে আল্লাপে তুলে প্রথম তো ইসলামের কোমলতার কথা বলবো আমি আলহামদুলিল্লাহ ইসলাম নম্র কোমল সম্প্রীতির ধর্ম হইল ইসলাম উদারতার ধর্ম হলো ইসলাম সম্প্রীতির ধর্ম ইসলাম এই সমস্ত ইসলামী করেছে হাদিস শুনুন বোখারি আবু দাউ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদের মাধ্যমে বর্ণিত হাদিস নবীজি বলেন অমুসলিমরা বসবাস করবে তাদের উপর জুলুম করবে না তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে না যদি আমার কোন উন্মত এমন কাজ করে ফানা হাজি জুহুয়াহ বিচার দায়ের করে আল্লাহ নবী বিচার দায়ের করবেন তার বিরুদ্ধে মামলা লড়বেন কার বিরুদ্ধে নবীজির ওই উন্মতের বিরুদ্ধে যে উম্মত অন্যায় ভাবে কোন সংখ্যালঘুর উপর জুলুম করবে ইসলামের অনন্য নিদর্শন বিশ্ব ইতিহাসে একমাত্র মানবতার নবী মোহাম্মদ আরবি সাল্লাস্লাম ছাড়া এমন উদারতার বাণী এমন শান্তির বাণী এমন সহমর্মিতা এমন কথা পৃথিবীতে আর কোন ধর্ম প্রণেতা আর কোন আদর্শের থেকে কোনও বড় বাস্তব কথা হলো এই যে এটা শুধুমাত্র ইসলামের একটা কথার কথা কথার কথা তো একটা বলে দেওয়া যায় সুন্দর সুন্দর কথা কত মানুষ বলে না মুখের থেকে সুন্দর কথা শুরু করে সম্পূর্ণ একশো হান্ড্রেড নাই। বরং ইসলাম যা বলেছে সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে ইসলামের এমন কোন থিউরি নাই যে থিউরি অনুযায়ী মুসলমানদের উন্মত মুসলিমের প্র্যাকটিস নাই আলহামদুলিল্লাহ আল্লাহর এবং ইসলামের বাণী একবিংশ শতাব্দীর এই মিলেনিয়ামের যুগের বুকের উপর দাঁড়িয়ে আমরা বলতে চাই পৃথিবীর সর্বকালে সর্বযুগে এবং আজকের এই আধুনিকতার সময় এই বিশ্ব দরবারে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির নজির যদি তাহলে সেটা ইসলাম এবং শুনানি অধ্যায়গুলো আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই খালিফতুল মুসলিম অমর খা তালা যুগের ছোট্ট একটি ইতিহাস মিশর বিজেতা মহাবীর তিনি যখন কোথাও যেন রা হয়েছে মধ্যখানে একজন সুন্দরী যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন কিসের মিছিল কিসের শোভাযাত্রা মেয়েটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ মিশরের জনগণ জবাব দিল নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে দরিয়ার পানির দরকার কিভাবে দরিয়া আমাদের না খোশ হয়ে গেছে হয়ে গেছে এজন্য পানি বন্ধ করে দিয়েছে এখন দরিয়াকে রাজি আর খুশি করতে হবে দরিয়াকে রাজি করবার উপায় হলো এই দরিয়ার জন্য ভোগ দিতে হবে ভোগ মানে হলো এই একটি সুন্দরী কুমারী যুবতী মেয়ের রক্ত দিয়ে লাগবে আমরা নীল দরিয়ার জন্য ভোগ দিব বলি দিব তার মুখের তাজা রক্ত দিয়ে দরিয়ার মাটিকে আমরা সিঞ্চিত করবো বললেন সব কিছু বুঝলাম কিন্তু আল্লাহর একটা প্রশ্ন উত্থাপন করেছে সে প্রশ্নের জবাবটা দিয়ে তোমরা নিয়ে অপরাধ কোন অপরাধে তার রক্ত আল্লাহর জমিন রঞ্জিত হবে তার জবাব তোমাদেরকে আগে দিতে হবে মিশনের জন্য জবাব হয়ে গেল মাথা নিচু করে বললো না মেয়েটার তো কোনো অপরাধ নাই কিন্তু এটাই হলো যুগ যুগ ধরে চলে আসা আমাদের রীতি আর নীতি আমরা এভাবে বছরে একবার একটা যুবতী কুমারী মেয়েকে দলিয়ার কাছে ভোগ দেই মহতার মাহাজীন্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন আল ইসলাম এতদিন পর্যন্ত কি তোমরা করেছো তার জবাবতে মুসলিমা দিবে না বরং তোমরা কি করেছ সেটা তোমরাই জানো কিন্তু সেই দিনের ইতিহাস এখন ভুলে যাও এখন বর্তমানে হয়েছে। সোনানি শাসন কায়ে হয়েছে আল্লাহর কোরআনের রাজ কায়েম হওয়ার পর ইসলামের শাসন কায়েম হওয়ার পর একজন নিরাপরাধ মানুষের পক্ষে আল্লাহর জমিন রঞ্জিত হবে মানবতার ধর্ম ইসলাম কোশ্চিন্ত করে নিতে পারে না জনগণ বলল যে আপনি আমাদের কাঞ্চা পালন করতে দিচ্ছেন না আমরা আমাদের মেয়েকে হত্যা করব বলি দিবো সেটাও আপনি করতে দিবেন না गवर्नर पानी तुम्हारा पानी दिए से फल फसल उत्पादन कर निजे भावे जीवन जापन कर किस खेद কিছু মানুষ শান্তিতে জীবনযাপন করবার জন্য সুখে থাকবার জন্য আর কিছু তোমরা একজন অন্যায় ভাবে একটা মেয়েকে হত্যা করবা তার কোনো অপরাধ নাই শুধু তোমাদের বক্তব্য যে এভাবে ভোগ না দিলে দরিয়ার পানি আসবে না দরিয়ার পানি আসবার জন্য তোমরা নিরপরাধ মানুষের রক্ত আল্লাহর করবে ইসলাম কোন দিনে কোন নিরাপরাধ মানুষের রক্ত প্রবাহ আল্লাহর আহ ফ্না সজমিয়া আল্লাহর কোরআনের থিউরি হলো এই ইসলাম তার কোন ধর্ম পরিচয় জানতে চায় নাই ইসলাম শুধু বলেছে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা এত বড় অপরাধ তাম পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যেই অপরাধ হয় আমার আল্লাহ পাক আব্বুল আলমী ইসলামের নীতি ঘোষণা করে দিয়েছেন একজন নিরাপরাধ মানুষের জীবনকে হত্যার হাত থেকে মুক্তি দিলে রক্ষা করলে সারা দুনিয়ার মানুষের জীবনকে রক্ষা করার সমান মিশরের জনগণ বলল পানির ব্যবস্থা করেন আমর বিনাস রাজিয়াল বললেন পানির ব্যবস্থা করবার ক্ষমতা তো আমার হাতে নাই তবে যেহেতু সমস্যা এটা সমস্যা সমাধানে আমার করণীয় সম্পর্কে আমি আমি পত্র নিয়ে আবার পত্র বাহক ফিরে আসলো তখন সোনার মদিনায় ইসলামী সাম্রাজ্যের খেলাফত আসনে সমাসিয়ে তিনি জবাব লিখে দিয়েছেন মিশরের গভর্নরের নামে যে বলে তুমি বন্ধ করে দিয়েছ একজন সংখ্যালঘু নারীর হত্যাকাণ্ড তুমি বন্ধ করে দিয়েছ একজন নিরাপরাধ মানুষের রক্তপাত তুমি বন্ধ করে দিয়েছ ইসলামী সাম্রাজ্যের মধ্যে শুধু এই কারণে আমি পক্ষ থেকে খলি পাওয়ার গভর্নর তোমার শুধুমাত্র একজন সংখ্যালঘু নারীর হত্যাকাণ্ড বন্ধ করবার কারণে ইসলামের দিগ্বিজয়ী মহাবীর খলি পাওয়ার তার একজন একজন গভর্নরকে সর্বোচ্চ ফের বংশধর দুনিয়ার মানুষ ফেরাউনের বংশধরের জীবনের নিরাপত্তা এভাবে ইসলাম আজকে ইসলামের বিরুদ্ধে অপবাদ প্রচার করা হয় ইসলামকে সাম্প্রদায়িক আদর্শ বলে দ্বিতীয় সমস্যার সমাধান নীলগরিয়ার পানির প্রয়োজন খলিফা অমর বললেন পানির সংকটের সমাধানের জন্য হে গবর আমি দরিয়ার নামে একখানা চিঠি লিখে দিয়েছি আমার পত্রটা নিয়ে ঘোষণা করে দিলেন মদিনার পক্ষ থেকে সমস্যার সমাধান চলে এসেছে জনগণ জানতে চাইলে কি সমাধান বললেন খলিফদুল দরিয়ার নামে নীল দরিয়ার নামে চিঠি লিখে দিয়েছেন মিশরের জনগণ বিদ্রুপ করতে আরম্ভ করলো বলল এটা আবার কোনো আমরা এমন কোন ইতিহাস নাই খালিফ দিল মুসলিম প্রাপকের ঠিকানা হলো পাবে নীল ঠিকানা হলো মিশর মুক্তির ইতিহাস ইতিহাস পড়েন ইতিহাস খালি ওই লাল বিপ্লবের ইতিহাস পড়ে মানে কালমার বস্তা পড়া ইতিহাসটাকে নিয়ে বঙ্গোপসাগরে ভাষায় দেন দুনিয়ার মানুষকে তোমরা শান্তি দিতে পারো নাই আমেরিকা রাশিয়া তোমরা গণতন্ত্র সমাজতন্ত্রের নামে তাম পৃথিবীর মানুষের শান্তির ঘুম হারাম করে দিয়েছ मुसलमान शांति दिन पर रेड एलार्ट जारी ওর দেশের নাগরিকদের জন্য বলে আমেরিকানরাগরিক নিরাপত্তা পাওয়া নাই আসমানের মধ্যে গিয়ে নিরাপত্তা খুঁজেছে কথা ঠিক না বে ঠিক আমেরিকান নাগরিকরা সারা পৃথিবীতে আজকে নিরাপত্তাহীন রাজধানী লন্ডন এমনকি বার্মিংহামের প্রাসাদের পর্যন্ত আজকে নিরাপত্তা নাই সারা দুনিয়া আজকে অশান্তির দাবানালে দাউ দাউ করে চলছে আগুন নেবানোর ক্ষমতা রাশিয়ার হাতে নাই এ অশান্তির আগুন যদি নির্ব মানবতা বলতে পারি এ অশান্তির আগুন নেবানোর ক্ষমতা একমাত্র সোনার মধ্যে নয় আছে ইতে কিভাবে মানুষের অধিকার কায়ে করেছিলেন উম্মতে মুসলিমার বীর সেনারীরা একটা একটা করে মানুষের জীবনের নিরাপত্তা কায়াম করবার জন্য একজন অবলা নারী মুসলিমায় পৃথিবীতে সেই রাজত্ব কায়ে করেছিল যার খলিফা সোনার মদিনায় বসে ঘোষণা করে দিয়েছিল আমি খলিফতুল মুসলিম অমর বিন হত বলেছিলেন আমি সোনার মদিনায় বসে খেলাফতের শাসন চালাই শুধুর সেই ফোরাতের নদীর তীরে যদি একটা কুট নয় একটা গাধা নিজের বাড়ির রাস্তাটা ডবলের উপর ট্রিপল ডবল ডবলবার একবারের বার দুই বার দুই বারের জায়গায় তিনবার তোমার রাস্তাটাকে তুমি প্ল্যান করেছিলাম পিস ঢালাই দিয়ে আর নদীর তীরে আমার একটা অবলা প্রাণী গাধা যে রাস্তা দিয়ে চলবে সে রাস্তাটা হয়েছিল উঁচু নিচু হয়ে থাকবার সে রাজত্ব কায়ন করেছিল পৃথিবীতে যে রাজত্ব মানুষ তো মানুষ একটা গাধার তলতলের নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করবার ব্যবস্থা ছিল দুনিয়ার মানুষ এমনিতে আমরা কথা বলি না বলবেন যে হুজুর সাধু মুসলমানদের কথা বলেন কেন শুধু মুসলমানদের কথা বলি মুসলমানের স্বার্থে নয় বিশ্ব মানবতার স্বার্থে বিশ্ব মানবতার স্বার্থে বলি কথাটা পৃথিবীতে মুসলিমা এক হাজার বছর পর্যন্ত বিশ্ব নেতৃত্ব দিয়েছে এই এক হাজার বছর বিশ্ব নেতৃত্বের আসনে পশ্চিমা ইউরোপ আমেরিকার শক্তি তারা বিশ্ব নেতৃত্বের আসনে জোর করে অধিষ্ঠিত হয়েছে আর বিগত পাঁচশো বছর পৃথিবীর ইতিহাস অশান্তির ইতিহাস কাজেই এই পৃথিবীতে যদি আবার শান্তি কায়াম করতে চাও সোনার মদিনার খেলা চিঠি লিখে দিলেন মিশরের গভর্নর বললেন খলিফা অমর নিলজরিয়ার নামে চিঠি লিখে দিয়েছেন চিঠি নিয়ে রওনা করলেন খলিফার পত্রবাহক মিশরের গভর্নর নীলদরিয়ার মুখের দিকে লক্ষার পিছনে পিছনে ছোট দেখুল মুসলিমের সেই ছোট্ট পত্র খারাপ নীল দরিয়ার বুকের মধ্যে নিক্ষেপ করা হলো এখনও পর্যন্ত নীল দরিয়ার কাছে চিঠি পৌঁছে দেওয়া ব্যক্তি দরিয়ার বুক থেকে এখনো পর্যন্ত পারে উঠতে পারে নাই টানে গেল মুহতারাম পানি আজও বইছে কালো বইছে দেড় হাজার বছর ইতিহাস অতিক্রান্ত হয়ে গেছে পৃথিবীর অনেক নদীর বুকের মধ্যে ধুধু বালুর স্বর তৈরি হয়েছে অনেক পদ্ম যমুনা শুকিয়ে গেছে পৃথিবীর অনেক নদীর নাম মানুষের ইতিহাস থেকে মুছে প্রশ্ন করতে পারেন কারণ কি কেন এমন হল মুসলিম নীল দরিয়াকে কি লিখে দিয়েছিলেন নীলগরিয়া সেই চিঠি কি বুঝলো ইতিহাস দেখে তুই যদি আমার আল্লাহর জমিন আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস তাহলে আমি হলাম আল্লাহর প্রতিনিধি তুই আমার আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর জমিনে নিজের ইচ্ছার খেয়াল খুশি মতো প্রবাহিত হয়ে থাকিস তাহলে তোর জন্য আমার পয়গাম হলো যেমিনে প্রয়োজন নাই কথার পাওয়ার বুঝেন কথার পাওয়া লক্ষ্য করেন খলিফার কথার তাৎপর্য বুঝেন একটা দরিয়াকে লক্ষ্য করে বলতেছেন ও দরিয়া তুই যদি আমি আল্লাহর হুকুম ছাড়া চলে থাকিস তাহলে আজ আবার সে কথা মুসলমান বলতে শিখেন সেই একই মধ্যে অর্জন করেন সেই চেতনা নিজের অন্তরের মধ্যে জাগ্রত করেন বলতে শিখেন যে দরিয়া খোদার জমিনে খোদার হুকুম ছাড়া প্রবাহিত হয় সেই দরিয়ার আমাদের কোনো প্রয়োজন নাই যে আদর্শ খোদার জমিনে খোদার হুকুম ছাড়া চলে সে আদর্শের ব্যবস্থা আমরা চাই না যে রাজনীতি খোদার জমিনে খোদার মাইনাস করে চলতে চায় সে রাজনীতিকে বঙ্গপোষা করে ভাসিয়ে দেয় মোখারাম আজকে যদি আমাদের বুকের উপর দ্বারা একজন খলিফা অমরের মতো এই হুঙ্কারটা দিতে পারত যে খোদার পক্ষ থেকে প্রবাহিত নদী প্রাকৃতিক পদ্ধতিতে নদী প্রবাহিত হবে এন নদীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক নদীর মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবা কোদার শুকন ছাড়া কোন দেওয়া হবে না একথা যদি আমি আর তুমি বলতে পারতাম আরো পঞ্চাশ বছর আগে মরণবাদ ফারাক্কা ভেঙ্গে গুড়িয়ে যেত শুকনো মৌসুমে পানি নাই বর্ষা মৌসুমে ঋণ সহ পরিষদ করে গোটা বাংলাদেশ দাঁত আসায় মোহতারিন বলতেছিলাম মুসলিমের ইতিহাসের কথা খলিফা অমরের কাছে বিচার দায়ের করলেন বললেন খলিফা ওমর। আমি আপনার কাছে ফরিয়াদি হয়ে এসেছি কি ফরিয়াদ স্বয়ং মিশরের গভর্নরের সন্তানের বিরুদ্ধে আমার ফরিয়াদ হলো আমাকে অন্যায় ভাবে আঘাত করেছে আমি বিচার চাই খলিফা গভর্নর গভর্নর নিজের সন্তান সহ হাজির হয়ে গেলেন খিলাফতের দরবারে খলিফা ওমর সেই ফরিয়াদিকে দেখিয়ে সংখ্যালঘু এক যুবককে দেখিয়ে জিজ্ঞাসা করলেন হে মিশরের গভর্নরের সন্তান একজন সংখ্যালঘুক তোমার বলবা না শুধুমাত্র সপ্ত না মিথ্যা আমি ডাইরেক্ট জবাব চাই খলিফ রহমানের দরবারে দাঁড়িয়ে সত্য অভিযোগ স্বীকার করবে এমন বুকের পাটাওয়ারা বাপের সন্তান দুনিয়াতে ছিল না নিজের হাতের চাবুক খানা সংখ্যালঘু যুবকের হাতে তুলে দিয়ে বললেন রে যুবক যতটা চরে মিশরের গভর্নরের সন্তান তোর পিঠের উপর আঘাত করেছিল অপরাধী যত বড়ই হোক না কেন ইসলামের ন্যায় বিচারের হাত থেকে তার কোন রক্ষা নাই এখানে শেষ নয় এরপরে খলিফাদুল মুসলিম খত্তা একটা কথা বললেন যদি ভবিষ্যতে দ্বিতীয়বার আর কোনদিন তোমার সন্তানের বিরুদ্ধে এমন বিচার দায়ের হয় যে রাষ্ট্রের সংখ্যালঘু অসহায় নাগরিকদের উপর অন্যায় ভাবে জুলুম করে তাহলে মনে রাখবা দ্বিতীয়বারের বিচার শুধু তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে যাবে না বরং তুমি বাপ হয়ে তোমার ক্ষমতার অপব্যবহার থেকে তুমি অত্যাচার করবে দ্বিতীয়বারের বিচারে খলিফা অমরের চাপক শুধু অপরাধী সন্তান নয় বরং তার পিতা মুসলিম জাতির গভর্নরের পিঠের চামড়া তুলে ফেলবে আইনের শাসন বুঝেন আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়ম হওয়া এদেরকে জেল বছর দেয় জন শাস্তি দেয় যাবজীবন দেয় কারণ নাই নাই নাই জেলখানা গুলো অসহায় মানুষদের ভরে ফেলবে যে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা কারাগারে এই ধরনের অসহায় মানুষ হ্যাঁ কি হাজি মানে কি হাজতী মানে আসামি দুই প্রকার একটা রেখায় হাজতি আরেকটাকে একটাকে বলে কয়েদি কয়েদি বলা হয় ওই সকল আসামি যাদের বিচার হয়ে গেছে রায় হয়ে গেছে এবং আদালতের রায়ে তারা অপরাধী সাব্যস্ত হয়েছে এদেরকে বলা হয় কয়েকদিন আর হাজতি বাণী হলো যাদের কোনো বিচার হয় নাই কোনো রায় হয় নাই তার ব্যাপারে সন্দেহ হয়েছে সে কোন অন্যায় করে থাকতে পারে এই সন্দেহের ভিত্তিতে একে বন্দি করে রাখছে এই ধরনের হাজতী আসামি বছরের পর বছর যুগের পর যুগ ধরে কারাগারে জেলখানায় জেল খাটতে থাকে কোন সুযোগ নাই এদিকে লক্ষ্য করেন এদিকে লক্ষ্য করেন এগুলো আপনারা বাইরে করেন বাইরে করেন এগুলো বন্ধ করে খারুজ এগুলো ওই একজন সংখ্যালঘু যুবকের নিরাপত্তা কায়ে করবার জন্য একজন সংখ্যালঘু যুবক শুধু সংখ্যালঘু নয় ফেরাউনের বংশধর একজন তৃপ্তি যুবক তারপত্তাংর সহ সোজা হয়ে গেছে এটাই হল ইসলামের সোনালী যুগের ইতিহাস এভাবেই যদি আমি প্রত্যেক যুগের ইতিহাস বলতে থাকি আলহামদুলিল্লাহ আমার কাছে এই পরিমাণ ইতিহাসের ডেফারেন্স আছে এমনকি মুসলমানদের বর্তমান পতনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে আদর্শ রাখে সম্প্রীতির আদর্শ রাখে এমন যদি প্রমাণের আলোকে যদি কথা বলতে হয় তাহলে ব্যর্থহীন প্রমাণিত হবে বিশ্ব দরবারে পর্যন্ত সম্প্রীতির জাতির নাম হলো মুসলিম জাতি ছোট ছোটকালে প্রমাণ দিয়ে দেয় বেশি কথা বলবার সময় নাই এই যে আমার বাংলাদেশ সোনার মাতৃভূমি আমাদের বাংলাদেশ বাংলাদেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানুষ মানুষ প্রায় হল কি মুসলমান সংখ্যালঘু আছে দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বাংলাদেশের পাশে আরো দুইটা দেশ এক দিকে ভারত আর একদিকে বারবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু মুসলমান আছে না বাংলাদেশ তিন দেশের চিন চিত্র ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বারমায় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কথা ঠিক আপনি যে কোন। চকে আঙ্গল দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই পঞ্চাশ বছরে শুধু ভারতে উগ্র সাম্প্রদায়িকতার মাধ্যমে যেই পরিমান সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এক আহমদাবাদে मुसलमान प्राचीन मस्जिद के उग्रवादी ढुलो पिछिए दिए बार बार इतिहास बार बार इतिहास मुसलमान साम्प्रदाय सामरिक जनता मुसलमान दर अकम निर्तना चला बंगोपागर पानी आटके मुसलमान रक्त लाल एकदिन शिशु तो बना পুরাতন হয়ে গেছে মুসলিম গর্ভবতী মায়ের পেট থেকে তার সন্তানকে বের করে মায়ের সামনে হত্যা করা হয়েছে মকাজিন जवन आगुनेत मुस्लिम जुबक मुस्लिम मिशिए विगत पंचाश बचर भारत साम्प्रदायिकारिवघु नि घटना घटे সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সোনার বাংলাদেশে শতভাগের এক ভাগ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই বিকজ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমানরা উগ্র জাতি নয় পক্ষ থেকে আমানত মোহতার মহাজ এই জন্য মুসলমানরা কোনদিন সাম্প্রদায়িক হয় না মুসলিম জাতি কোনোদিন কোন অন্য ধর্মাবলম্বীদের উপর কালেও। সংখ্যালঘু নির্যাতন অঘু নির্যাতন আর টেলিভিশনের টকসর মধ্যে কিছু টক মারানি তারা যে চিল্লাইতে থাকে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা এগুলা কি আমি বলবো এগুলো সব হলো সব হলো দেশের ভাব মর্যাদা ভুল করবার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র এটা যে ষড়যন্ত্র এর অনেক ইতিহাস আছে অনেক প্রমাণ আছে এর সর্বশেষ প্রমাণ হলো বিগত মাস দুয়েক আগে এক সংখ্যালঘ যুবক রসরা ফেসবুক একাউন্টের মধ্যে মুসলমানদের কলিজার টুকরো আল্লাহিত কাবা শরীফের উপর অপবিত্র একটা মূর্তির ছবি দিয়ে পরে দুইশো কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরা দিয়েছি के तरा बे बे तरा फेटे पोरे से घटना केन्द्र कर मुसलमान शुद्ध ना कलम नेतृत्व धर्मप्राण मुसलमान रापराध संख्यालघु तय तरसा प्रतिष्ठान क्या आक्रमण अग्नि संजोधा घटाय তারা ছড়ায় এই ঘটনার প্রেক্ষিতে সরকারিভাবে তদন্ত হয়েছে বাংলাদেশের পুলিশের আইজিপি মাননীয় শহীদুল হক সাহেব তিনি বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে ওপেন ব্রিফিং করেছেন আমরা দেখেছি নাসির নগরের সংখ্যালঘু ঘটনার নির্যাতনের যে সকল ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনাগুলোর মধ্যে দাড়িওয়ালা পারমানেন্ট মুসল্লি তো দূরের কথা টুপিওয়ালা টেম্পোরারি কোন মুসল্লিও খুঁজে পাওয়া যায়নি এটা তো আমাদের কথা না কোন মল্ল মৌলের কথা বক্তব্য এই বক্তব্য প্রমাণ করে আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিচ্ছিন্ন যে সকল ঘটনাগুলো ঘটে এগুলো কোশ্চিন গেল ইসলাম ধর্মাবলম্বীদের কাজ নয় এগুলো হল এই যারা রাতের বেড়ায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটায় ওরাই দিনের বেলায় আবার ওজা হয়ে মিডিয়ার সামনে এসে বড় বড় বক্তব্য দেয় ওদের উদ্দেশ্য সংখ্যা উসকে দিয়ে একটা সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করে মুসলমানদের শান্তিপূর্ণ বাংলাদেশকে বিশ্ব দরবারে কলঙ্কিত রাষ্ট্র হিসেবে সংশ্লিষ্ট করা আমার এতক্ষণের কথার মূল মু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিম আজ পর্যন্ত সম্প্রীতির অনন্য নজির করে চলেছে খেলাফতের সোনালী যুগে যেমন মুসলমান সবচেয়ে উদার জাতি আজ একবিংশ শতাব্দী দুই হাজার ষোলো সতেরোতে বেঠিক এটা হলো মুসলমানদের কোমলতার ইতিহাস শুনাইলাম এটা হলো মুসলমানদের নম্রতার ইতিহাস শুনাইলাম আলহামদুলিল্লাহ এরকম ইতিহাসের পাতা ভুরি ভুরি প্রমাণ আছে রাতের দর রাত আমরাই বেরতে পারবো শুধুমাত্র কয়েকটা উদাহরণে যথেষ্ট তবে এই উদার জাতি এই সম্প্রীতির জাতি এই আদর্শ জাতি উন্নত মুসলিমাক আবার প্রয়োজনের সময় তারা জ্বলন্ত প্রবাহিত হতে জানে ইতিহাস পড়ুন আল্লাহর পয়গম্বরে হাদিস্তা আগে শুনে নিন বোকারি মুসলিম সহ সমস্ত মুসলিম জাতি তারা হলো একটা মানব দেহের ন্যায় তারা কিসের ন্যায় তারা কিসের ন্যায় কথা বলেন না কেন তারা কিসের ন্যায় সবাই বলেন তারা কিসের ন্যায় তারা একটা মানব দেহের ন্যায় কয়টা মানব দেহের সেই আক্রমণের বেদনা শুধু আক্রান্ত অঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং একটা অঙ্গের উপর আক্রমণ হলে সেই আক্রমণের বেদনা গোটা দেহের মধ্যে জ্বর আসে জ্বর জ্বরে সারা শরীর গরম হয় না শুধু মাথা গরম হয় পায়ের মধ্যে যদি বিষাক্ত কাঁটা বিদ্ধ হয় আর তার বিশ্বায় যদি জ্বর আসে তো জরে শুধু পা গরম হবে না সারা শরীর গরম হয় কিতাবের হাদিস সুতরাং নবীজি বলতে চান আমার উন্মতের ফিলিস্তিনের যে অঙ্গ আছে ওই অঙ্গের উপর যদি আঘাত আসে শুধু কষ্ট পাবে আর বাঙ্গালী মুসলমানরা না তেল দিয়ে ঘুমাবে মুসলিম নাম রাখতে পারি কিন্তু ভণ্ড মুনাফিক সারামিয়ার তুমি কিছুই হতে পারি না ইসলামের চেতনা এটাই আল্লাহ রে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ফিল মুমানের উপর লাগে নাই আঘাত শুধু কাশ্মীরের রোহিঙ্গার মুসলমানের উপর লাগে নাই বরং সে আঘাতটা আমার উপর লেগেছে আর সেই আঘাতের কারণে নিজের হৃদয়ের রক্তক্ষরণ হওয়া প্রয়োজন इतिहास पढ़ु सप्तम शतब्दी आज थे शत बचर आगे इतिहास प्रदेश पृथ्वी प्राचीन नगर ही हल सिंधु সেই সপ্তম দিতে সিন্ধুতে একটা রাজ্য কায়েম ছিল যে রাজ্যকে ইতিহাস বলে দেবল রাজ্য সেই দেবলের একজন রাজা ছিল নাম হলো তার রাজা দাহের আক্রমণ করলো লুণ্ঠন চালালো হত্যা পরিচালনা হত্যাকাণ্ড চালালো আর অবশিষ্টদেরকে নিয়ে জিন্দান খানার মধ্যে বন্দী করলো মধ্যে বন্দী অবস্থায় সে পত্রখানা পাঠিয়ে দিল মুসলমানদের প্রাণ কেন্দ্রা আর হিজাজ এর গভর্নর হাজাদ বিন ইউসুফের কাছে হাজ বিন ইউসুফ তখন মুসলমানদের মক্কা মদিনা হিজাজের গভর্নর চিঠির মধ্যে তুমি মুসলমানের শাসক হয়ে সোনার সিং বসে আরামের ঘুম ঘুমাও লজ্জা লাগে না কেমতের দিন আল্লা দরবারে তুমি মুখ দেখাবে কি করে চিঠিটা সঙ্গে সঙ্গে ইতিহাস তার হৃদয়ের আত্মমর্যাদার মধ্যে আগুন ধরে গেল অস্থির হয়ে পায়চারি করতে আরম্ভ করলো বেগম সাহেব ডাক দিয়ে বললো ঘুমান না কেন গভর্নর চিৎকার করে বলল মুসলিম আরামের ঘুম হারাম হয়ে গেল অস্থির পাই রাত্রি অতিক্রম করে দিলেন পূর্ব দিগন্ত সকালের সূর্য উদ্ভাসিত হওয়ার আগেই যেমন ঘোষণা তেমন কাজ পাঁচ হাজারের বাহিনী গঠন করা হলো সতেরো বছরের তরুণ এক যুবককে সেনাপতি নিয়োগ করা হলো কত বছর আরে বয়স কত তার নাম ছিল বছরের তরুণ সেনাপতি পাঁচ হাজারের বাহিনী নিয়ে সুদূর আরব থেকে হিন্দুস্তানের পানে ছুটে আসলো দেবল রাজ্যে আক্রমণ করলো রাজা ভেঙ্গে খানার দিল নিজের বোন কে কারাগার থেকে মুক্ত করলো নির্দেশ করে বিশ্ব ইতিহাসকে লক্ষ্য করে চিৎকার করে বললো কত আধ্যায়ুফারি জাতি কদ আধ্যায়ুফারিয়ে জাতি এর অর্থ হলো মুসলমান ও দুনিয়ার মানবতার ইতিহাস তোমরা সাক্ষী রাখো এক তরুণ এক আরব যুবক নাম হলো তার মোহাম্মদ এবং জিম্মারি দায়িত্ব পালন শেষ হয় কখন যুবকদের মাহিনের শেষে শুধুমাত্র খিচুড়ির প্যাকেট বিতরণ করলে দায়িত্ব পালন শেষ না কি বলেন ছোলাকান্দার যুব সমাজরা নিজেদের বিবে খুলে দাও ইতিহাসের মহানায়ক আসাম থেকে শিখবার চেষ্টা করো দায়িত্ব কাকে বলা হয় স্বপ্ন কাকে বলা হয় জিন্দাগির মাকসাদ কাকে বলা হয় একটা গ্রীন কার্ড পাওয়ার দান্দা আছে ওটা পাই তাহলে আমার জিন্দি তার চাওয়া পাওয়ার কিছু নাই আছে না নাই কেউ বলবে ইটালির সিটিজেন একটা সম্ভাবনা আছে একটা প্রস্তাব আসছে বিয়া করলে ইটালির সিটিজেনশিপ পাওয়ার কোন মুসলমান যুবকের আমেরিকার গ্রিন কার্ড পাওয়া জীবনের স্বপ্ন আর একজনের কানাডা ইটালিরশিপ যার নাম কেউ নাই বিদেশে সে আর বিদেশের স্বপ্ন দেখে না সে সেগ্রি বিগ্রি নিয়ে একটা উচ্চ বেতনের চাকরির জন্য পাওয়া যায় লক্ষানিক টাকা যদি বেতন পাওয়া যায় তাহলে ঠ্যাঙের উপর ঠেং উঠে দিয়ে সুন্দরী একখান মাইয়া বিয়া করে সারা জীবন ভোগ গুলা সেটা জীবন কাটাই দেওয়া যাবে এটাই হলো আমার জীবনের স্বপ্ন শুনেন যে জাতির যুবক আর তরুণরা ইউরোপ আর স্বপ্ন সে জাতির কপালে লাঞ্চনা দুর্ভোগ ছাড়া পৃথিবীতে আর কিছুই পারে নিজেদের প্রজন্মকে শেখান ইতিহাস শেখান ওদেরকে ওদের জীবনের স্বপ্ন দেখাবার জীবনকে সাজাবার জন্য বিলাসীরা অন্য কোনো স্বপ্ন দেখতে ভুলে গেছে কেউ স্বপ্ন দেখে ক্রিকেটার হবে কেউ স্বপ্ন দেখে ভালো একজন ফুটবল খেলোয়াড় হবে আর কেউ স্বপস্নে দেখে যে একজন হলিউড অথবা বলিউডের মতো নায়কের মতো বাংলাদেশের টালিউডের অন্তত নায়ক নায়িকা হওয়া যায় কি না। না আর তাও রেডিও জোকার বুঝেন আর জে আর জে নতুন জিনিস বের হয়েছে বাংলাদেশে এগুলোর নাম হলো আরজে আজকে ইয়াং জেনারেশনের অনেকে স্বপ্ন দেখে আর জে হওয়া কি হওয়ার কথা বল না কি হওয়া। হাজার হাজার যুবকরা স্বপ্ন দেখতেছে গোটা বাংলাদেশ জুড়ে ট্রেনিং সেন্টার খুলছে জোকার বানানো বলেন বাংলাদেশে আমাদের জাতির যে জাতির যুবকরা জোকার হইতে চায় টাকা খরচ করে টাকা খরচ করে বান্দর হইতে চায় আলাদার মানুষ বানাইছে ও মানুষ থাকতে চায় না জোকার চায় বলবেন দুঃখের কথা কাকে কি বলবেন আপনি এটা কি এটা আমাদের হ্যাঁ দুনিয়ার যুবকরা শুনে রাখো আমার মা আমাকে গর্বে ধারণ করেছিল দশ মাস দশ দিন আমার মায়ের একটা স্বপ্ন ছিল আরে গর্বে ধারণ করবার সময় দুনিয়ার মায়েরা সন্তান নিয়ে স্বপ্ন দেখতে হয় এই সমস্ত ফালতু স্বপ্ন এই কম দামি স্বপ্ন মুসলমানের মায়েরা দেখেন মুসলমান মা তো নিজের গর্বের সন্তান ধারণ করবার সময় স্বপ্ন দেখবে আমার সন্তান করবে মুসলমানের মা যখন তার সন্তানকে বুকের ভোগাসী তার স্বপ্ন ছিল আমার বাবা আমাকে তিনি আমার বাবার জীবনের একটা স্বপ্ন ছিল আমি আমার জিন্দগির সতেরোটা বসন্ত অতিক্রম করেছি আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমি আজকে স্বীকার করছি আমি আজকে সগৌরবে ঘোষণা করছি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার মায়েরও স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার বাবার জিন্দগির স্বপ্ন পূরণ হয়ে গেছে আরে যুগ তুইতেই স্বপ্ন দেখবি আল্লাহর এই জমিনে ইঞ্চি ইঞ্চি মাটি থেকে যত জুলুমের আকাশা জন্ম নিবে সমস্ত জুলুমের আকাশা ফরকাছা গুলো উপরে ফেলে খোদার জমিনে আমি ইনসাফের রাজত্ব কায়েম করতে যাই আল্লা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমি ছিঁড়ে ফেলবো খোদার জমিনে সমস্ত জুলুমের কবর রচনা করে ইনসাফের ঝান্ডা উদ্দিন করব। এটাই তো হওয়া উচিত সত্যিকার একজন সাহসী যুবকের স্বপ্ন সেই স্বপ্ন দেখতে রাজি আছি তুই যুব এই হিন্দুস্তানের মাটিতে এসেছিল বলে আজ আমার মা তোমার মা আমাদের বোনেরা ইজ্জত নিয়ে মাটিতে চলাফেরা করতে পারতেছে ঘুম থেকে জাগ্রত হো যখন সারা পৃথিবী যত প্রকৃতি যখন ঘুমে বাংলাদেশের যুবক ভাইরালে আমি আমি রাজনামের শপথ করে বলতে পারি যদি তুমি সত্যিকার অর্থে বিবেকের কান পাত তাহলে তুমি হাজার হাজার মুসলিম নারী পুরুষের আত্মনাদের কান শুনতে পাবে তুমি শুনতে পাবে কিন্তু আমরা তোমার তো ঘুম ভাঙে না আমরা তো গাফরাতির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আসি আমরা তো ভোগগুলা সীটার মধ্যে মতি উল্লাসের মধ্যে মৃত্যু আছি মুসলমানের কান্না শুনবার সময় আমার নাই কোন ফরিয়াদ শুনতে না কারণে শেষ পর্যন্ত হাজার হাজার নির্যাতিতা বোন রোহিঙ্গার মুসলিম নারীরা আমার আর তোমার বাংলাদেশের সীমান্তে এসে কড়া না চিৎকার করে ওরা একমুটো ডাল ভাত না থাকে এক নালা ডাল ভাত আমরা চাই না আর কিছু দিতে পারিস না পারিস ভাই হয়ে তোদের বঙ্গের বুকের মধ্যে একটা করে বুলেট উপহার দেটা কর নিজের ভাইয়ের কাছে আর কত ফরিয়াদের দ্বারা আমাদের বিবেকের বদ্ধ দোয়ার গুলো একটু খুলে যাবে আমরা আবার কবে কিভাবে মোহাম্মদ বিন কাসেমের সেই শপথে আমরা বলিয়াল হতে পারবো প্রশ্ন করতে পারো ও বোনা চাস তোরা তুলে দিস তাহলে ওরা সর্বপ্রথম তোদের বন্দের শরীর গুলো থেকে ইজ্জতের কাপড় গুলো ছিনিয়ে নিবে তারপরে নির্যাতন করবে একের পর এক পালাক্রমে ওরা তোদের বন্ধুদেরকে ধর্ষণ করবে এবং নির্যাতিত লাশ গুলোকে উলঙ্গ অবস্থায় দিনের পর দিন খোলা আকাশের নিচে ফেলে রাখবে মুসলিম হয়ে বেঁচেছি জন্ম নিয়েছি বাসবার কোন সৎ আর নাই বাঁচার সমস্ত ইচ্ছা আমাদের পূরণ হয়ে গেছে কারণ নিজের স্বামী নিজের সন্তান নিজের বাপ নিজের ভাই সবগুলো ইজ্জত নিয়ে মরবার নিশ্চয়তা প্রদান করেন এগুলো কোনো কল্পনার কাহিনী নয় এগুলো কোনো নাটকের ডায়ালগ নয় এগুলো কোন উপন্যাসের বক্তব্য নয় আমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব টেকনাফ নদীর এই এগুলো সীমান্ত ষোলো সালে সংগঠিত হওয়া বাস্তব ইতিহাসের সাক্ষী ও দোস্ত এ পর্যায়ে একটাই কথা আমাদের একটাই আত্মনাদ কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কই ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে মুসলিম বোনরা গণহারে ধর্ষিত হয় কিন্তু মুসলমানদের ব্যান সঙ্গীত একটু কমে না কোন আজকে আমরা অধপতনের অতল তলে আসি আজকে আমার বাংলাদেশ জুড়ে দল তো ছিল এদের একজন কিছু বলেন মারতে হবে না খালি করা কথা বলেন দেখবেন টেকনাফ থেকে তেদুলিয়া পর্যন্ত খুঁয়ের মতো ফুটবে কথা ঠিক তোমাদের একজন লোকের বিরুদ্ধে কিছু করতে হয় না বলতে গেলে এই অবস্থা রোহিঙ্গা নির্যাতিত হাজার হাজার মানবতার জীবনযাপনকারী ইতিহাসের পর বর্তম হত্যাযজ্ঞের শিকার এত বড় বড় রাজনৈতিক সংগঠন হওয়ার পরও তোমাদের মুখে কোন শব্দ রা নাই কাল জিজ্ঞাসা করবার অধিকার আমাদের আছে না নাই মোতারাম এই করুণ অবস্থায় আমরা শুধু লক্ষ্য করেছি এবং পাশে দাঁড়িয়ে তাদের জন্য শরণার্থী শিবির খুলবার জন্য বরিশ কণ্ঠে দাবি উত্থাপন করেছিল যারা তাদের নাম আলামা তাদের নাম হেফাজতে ইসলাম তাদের নাম আলো শফি আজকের এই করুণ অবস্থা এই অবস্থায় বাংলাদেশের জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করবার সময় উনিশশো একাত্তরে আমরা ওদের নির্যাতনের শিকার হয়েছিলাম কথা ঠিক কিনা তখন আমরা কি চেয়েছিলাম আমরা কি পেয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়েছিলাম নিজেদের ইতিহাসটা যদি ভুলে যাই আমাদের চেয়ে নিমুখারাম জাতি আর কেউ হবে আজকে আমাদের পাশের একটা নির্যাতিত জাতি তারা একটু আশ্রয় চায় আমরা তাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য কত কাহিনী কত বাহানা বানাই তারা মাথা উঁচু করে মানুষের সাথে মানুষ হয়ে তারা বাসতে চায় তাদের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়া এবং সেই ফিরিয়ে দেওয়ার জন্য যা কিছু করতে হয় তাই করা আজকে বাংলাদেশের ঐতিহাসিক জিম্মদারি এটা ওলামা একরামের ফতোয়া ওলামা একরাম ফতোয়া দিয়েছেন এই ফতোয়া বাস্তবায়নের দায়িত্ব হলো রাষ্ট্রের দায়িত্ব কার আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই দেশের নাগরিক হিসেবে যে আমরা তার পাশে একজন অসহায় মানুষ নির্যাতিত হলে বীরের কাজ হলো খালি মুখ মুচ করে সিগারেট না কি বীরের কাজ কি করু নির্যাতিত হচ্ছে আর আপনি বীর পুরুষ কিছুই করেন না কাপুরুষ হতে পারে যার পাশের বাড়িতে নির্যাতন হয় অত্যাচারিত কান্না আকাশ বাতাসেপে উঠে তুমি বীরপুরুষের খেতার দিয়ে বসে আছো তোমার চেয়ে বড় কাপুরুষ আর কেউ নেই আমরা কাপুরুষের এই কলঙ্ক আমাদের মাথায় আমরা তুলতে রাজি রাজি আমরা বীরের জাতি যারা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এবং পুরুষ সেনাবাহিনী বাংলাদেশের বীর সেনানি সহ রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের যে কোনো ভূমিকা যেন পালন করা হয় প্রয়োজনে তাদের স্বাধীনতার জন্য সর্বাত্মক সহযোগিতা করে আমার সরকার সত্যিকার অর্থেই সাহসী কোনো ভূমিকা পালন করে আমার সেনাবাহিনী যারা সারা দুনিয়াতে শান্তি কায়ে করে আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে কঙ্গোতে শান্তি কায়েম করতে যায় বাংলাদেশের বীর সেনান। দেশ শান্তি করবার বাংলাদেশ সেনাবাহিনী আর বাড়ির সামনে বাড়ির ঘরের দুয়ারের সামনে বারান্দার মধ্যে নির্যাতন এবং অশান্তির আগুন জ্বলতেছে এখানে কোনো খবর নাই তো এটা নিজের জন্য সম্মান আর লাঞ্ছনার ব্যাপার আমরা এই লান্তনা থেকে মুক্তি চাই নাগরিক হিসাবে যথাযথ আত্মমর্যাদা নিয়ে বাঁচবার সুযোগ দিতে হবে সেটা না দিলে মায়ানমারকে হয় স্বাধীন করতে হবে আর না হয় বাংলাদেশের সীমান্তের মধ্যে তাদেরকে সংযুক্ত করতে হবে কত ঠিক না ঠিক যদি রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে আজ বা কোনোদিন এমন উদ্যোগ গ্রহণ করা হয় ওলামায়ে کرامের ফতোয়াকে সারা দিয়ে ওলামায়ে کرام রাহমানী সারা দিয়ে আল্লামা আহমদ হাতে হাত থেকে জিহাদের বায়আত গ্রহণ করতে কারা প্রস্তুত থাকবেন হাকතුর করুন আমরা আমাদের সবসময় আমাদের অবস্থান আমরা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেই যাবো কথা ঠিক না বেঠিক বীরের জাতি যতদিন বাঁচবো বীর হয়ে বাজবো কাব্রুষের চকমা নিয়ে বাসবার কোন অর্থ হয় না পাক আমার বাংলাদেশ আমার বাংলাদেশের উন্নত মুসলিম এবং এই জাতির যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নাহমদুলিল্লাহ র